আকাশ মন্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقدف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار তিনি কিতাবীদের মধ্যে যাহারা কাফির তাহাদেরকে প্রথমবার সমবেত ভাবে তাহাদের আবাস ভূমি হইতে যে, উহারা নির্বাসিত হইবে এবং উহারা মনে করিয়াছিল উহাদের দুর্গুলি উহাদেরকে রক্ষা করিবে আল্লাহ হইতে কিন্তু আল্লাহর শাস্তি এমন এক দিক হইতে আসিল যা ছিল উহাদের ধারণাতীত এবং উহাদের অন্তরে তাহা ত্রাসের সঞ্চার করিল উহারা ধ্বংস করিয়া ফেলিল নিজেদের বাড়িঘর নিজেদের হাতে এবং মুমিনদের হাতেও অতএব হে চক্ষুস্মান ব্যক্তিগণ তোমরা উপদেশ গ্রহণ আল্লাহ উহাদের নির্বাসনের সিদ্ধান্ত না করিলে উহাদেরকে অবশ্যই পৃথিবীতে শাস্তি দিতেন পরকালে উহাদের জন্য রহিয়াছে জাহান নামের শাস্তি ইহা এই জন্য যে ওরা আল্লাহ ও তাঁর রাসুরের বিরুদ্ধাচরণ করিয়াছিল এবং কেহ আল্লাহর বিরুদ্ধাচরণ করিলে আল্লাহ তো শাস্তি দানে কঠোর قط مينة أو تتها قائمةة على أصونها فبإذن الله والليخذيا الفاسقين লাঞ্ছিত করিবেন আল্লাহ ইয়াহুদিদের নিকট হইতে তাহার রাসুলকে যে ফায় দিয়াছেন করিয়া ইহার রাসুল দের কে কর্তৃত্ব দান করেন আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান আল্লাহ জনপদবাসীদের নিকট হইতে তাহার রাসুল যে ভাই দিয়াছেন তা আল্লাহ তাহার রাসুলের রাসুলের স্বজনগণের ইয়ীমদের অভাবগ্রস্ত ও পথচারীদের তোমাদের মধ্যে যাহারা বিত্তবান কেবল তাহাদের মধ্যে ঐশ্বর্য আবর্তন না করে রাসুল তোমাদেরকে যাহা দেয় তাহা তোমরা গ্রহণ করো এবং যাহ হইতে বিরত থাকো এবং তোমরা আল্লাহ ভয় করো আল্লাহ তো শাস্তি দানে কঠোর এই সম্পদ অভাবগ্রস্ত মুহাজির গনের জন্য যারা নিজেদের ঘরবাড়ি ও সম্পত্তি হইতে উৎখাত হইয়াছে তারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে এবং আল্লাহ ও তাহার রাসুলের সাহায্য করে উহারাই তো সত্যাশ্রয়ী وَالَّذِينَ تَبَوَّءُوا الدَّارَ وَالْإِيمَانَ مِنْ قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِمَّا أُوتُوا على وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ آرْتَاحَ <تصفيق> الذُّنُونُ पूर्व जो नगर बसबाश कर मुहजिदे भाबेद अंतरे आकांक्षा पोषण करना और निजे ऊपर अग्राधिकार देजे अभाव्रस्त हईले जहाँ के अंतरे कार्पुण्य हम मुक्त रखा हुई सफल कम যাহারা উহেদের পরে আসিয়াছে তাহারা বলে হে আমাদের প্রতিপালক আমাদেরকে এবং ইমানে অগ্রণী আমাদের ভ্রাতাগণ ক্ষমা করু এবং মুমিন্দের বিরুদ্ধে আমাদের অন্তরে বিদ্বেষ রাখিও না হে আমাদের প্রতিপালক তুমি তো দয়াদ্রোম দয়ালুদীন ইন উখি কোথিল তুম সুন্ন কুম্ ইন্ तुम्हें कि मुनाफिक देखो नाईरा कि मध्य उगी हमारे तुम्हारे बेपारे कखो कारा एवं तुम्हारा आक्रांत हो तुम्हें सहा कल सक्य दी उा अवश्य मिथ्यादी لئن اخرجونا يخرجون معهم ولئن قاتلوا لا ينصرونهم ولئن نصروهم ليولن لي الادبار ثم لا ينصرون بوস্তুত উহারা বহিষ্কৃত হইলে মুনাফিকগণ তাহাদের দৃষ্টিতে তাক করিবে না এবং উহারা আক্রান্ত হইলে ইহারা উহাদেরকে সাহায্য করিবে না এবং ইহারা সাহায্য করিতে আসিলও অবশ্যই পৃষ্ঠপ্রদর্শন করিবে অতঃপর তাহারা কোন সাহায্যই প্রকৃত অন্তরে আল্লাহ অপেক্ষা তোমাদের ভয় অধিকতর ইয়া এই জন্য ইয়ার এক অভুত সম্প্রদায় ইয়ারা সকলে সঙ্গবদ্ধ ভাবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করিতে সমর্থ হইবে না কিন্তু কেবল সুরক্ষিত জনপদের অভ্যন্তরে অথবা দুর্গ প্রাচীরের অন্তরালে থাকিয়া পরস্পরের মধ্যে উহাদের যুদ্ধ প্রচন্ড তুমি মনে করো উহারা ঐক্যবদ্ধ কিন্তু উহাদের মনের মিল নাই ইয়া এই জন্য যে ইহারা এক নির্বোধ সম্প্রদায় ইহারা সেই লোকদের মতো যারা ইয়াদের অব্যবহৃত পূর্বে নিজেদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করিয়াছে ইহাদের জন্য রয়েছে মর্মন্তুর শাস্তি ইয়ারা শয়তানের মতো সে মানুষকে বলে কুফরি করতঃপর যখন সে কুফরি করে তখন সে বলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই আমি তো জগৎ সুমের প্রতি পালক আল্লাহকে ভয় করি ফলে উভয়ের পরিণাম হইবে জাহান্নাম সেখানে ইয়ারা স্থায়ী হইবে এবং ইয়াই জালিমদের কর্মফল হে মুমিন গন তোমরা আল্লাহকে ভয় করো প্রত্যেকেই ভাবিয়া দেখুক আগামী কল্যের জন্য সে কি পাঠাই পাঠাইয়াছে আর তোমরা আল্লাহ ভয় করো তোমরা যাহা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত আর তোমরা তাহাদের হইও না যারা আল্লাহকে ভুলিয়া গিয়াছে ফলে আল্লাহ উত্ত বিস্মৃত করিয়াছেন উত্তারী অন্য জাহান নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান নয় জান্নাতবাসীর সফল কামি যদি আমি এই কুরআন পর্বতের উপর অবতীর্ণ করিতাম তবে তুমি উহাকে আল্লাহর ভয়ে বিনীত এবং বিদীর্ণ দেখিতে আমি এই সমস্ত দৃষ্টান্ত বর্ণনা করি মানুষের জন্য যাহাতে তাহারা চিন্তা করে তিনি আল্লাহ তিনি ব্যতীত কোন ইলাহ নাই তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা তিনি দয়াময় পরম দয়ালুক তিনি আল্লাহ তিনি ব্যতীত কোন নাই তিনি অধিপতি তিনি পবিত্র তিনি শান্তি তিনি নিরাপত্তা বিধায়ক তিনি রক্ষক তিনি পরাক্রমশালী তিনি প্রবল তিনি অতীব মহিমান্বিত উহারা যাহাকে শরীর স্থির করে আল্লাহ তাহা হইতে পবিত্র মহান তিনি আল্লাহ সৃজনকর্তা উদ্ভাবন কর্তা রূপদাতা हर सकल उत्तम नाम आकाशमंडलियों पृथ्वी जहां किचू आमस्तर पवित्रता और महिमा घोषणा करमशाली प्रज्ञा म